বা জাদের নাম দিয়ে তারা বোমাবাজি করে বা এই জেদ প্রতিষ্ঠা করার জন্যে তারা এই গুপ্ত হত্যা করে বোমাবাজি করে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 বা মুসলমানদেরকে যে ঘৃণা করে কিসের কারণে এই ব্যাপারে দেখেন আল্লাহ রবুল্লা আলমিন কি বলতেছেন মা ইল্লা আউ্লাহিল হামিদ আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যে কাফেররা মুসলমানদের উপর যে এই শাস্তি প্রয়োগ করলো যে তখন সেই সময়ের কাফেররা প্রায় বিশ হাজার মুসলমানদেরকে আগুন দিয়ে কি করছিল এই যে মুসলমানদেরকে তারা আগুন দিয়া কি করলো জ্বালায়া দিল কি কারণে ছিলেন দুদের ঘটনা আল্লাপাক পরিষ্কার বলতেছেন যে ওই মুসলমানদের আর কোনো এই যে তারা প্রশংসারী এক আল্লাহর উপর কি আনছে ইমান আনছে ওমা নাকহুম ই जो काफेरा तर क्षुब्ध और को कारण है ऊपर शास्ती प्रयोग नही। करे नहीं तरह अन्न कोचुरशोध नेुदू तर क्षुब्ध यह कारण ही तर शि कारण प्रयोग करसे तक प्रतिशोध ये कारण से जे ता पर्रमशाली प्रशंसार्ह आल्लापर किएमान एने কাফেরদের পক্ষ থেকে আক্রমণের শাস্তির এবং ঘৃণার পাত্র হওয়ার কারণটা কি একজন থাকবে ঘৃণাকারী থাকবে কাফের বিদ্বেষ থাকবে এবং কাফের তার প্রতি আক্রমণ চালাবে তার থেকে প্রতিশোধ নিবেই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 তাহলে নবীর সাথে অপরাধীদের এই শত্রুতাটা কেন নবীর কোন এই তথাকথিত তারা যে বলে থাকে জঙ্গিবাদিতার কারণে বোমাবাজির কারণে নবীর পক্ষ থেকে উগ্রতার কারণে সন্ত্রাসের কারণে কিসের কারণে নবীর বিরোধিতা তারা কেন করেছে দেখেন আমি আলহিমসালামের ঘটনাগুলো এক আলোচনা করতেছেন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 যৌন চাহিদা পূরণ করতেছ তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি অপরাধ থেকে তাদেরকে বারণ করেছেন এর উত্তরে কাফেররা কি বলেছে তার কৌমের প্রতিউত্তর এর উপর কি ছিল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 ভালো কাজ না এই পবিত্রে তারা অসামাজিক কাজ বানাইছে তাদের সমাজে বসবাসের অনুপযুক্ত কাজ বানাইছে। যারা বিরোধিতা করতেছে তারা যেন এটাই যে আমরা যে হাতকে তো ভালোবাসি পছন্দ করি কিন্তু এই সমস্ত কর্মকান্ডকে পছন্দ করি না এই জন্য এদেরকে তারা এদেরকে প্রতিহত করো এদেরকে কি করো শেষ করো যেন তারা ওই ভূমিকাটা পালন করতেছে যে এদেরকে পবিত্র বলেও তারপরও এই কাজের সাথে যারা জড়িত এদেরকে করতেছে যে তো অনুমোদিত জিনিস যেহাদের দ্বারা তো প্রতিষ্ঠা হয় জেহাদের দ্বারা হয় প্রতিহত হয় কিন্তু বর্তমানে দেখতেছি যেহাদের দ্বারা কি হইতেছে আমাদের উপর বিপদ আইতেছে কষ্ট আইতেছে আমাদের উপর কি আক্রমণ আসতেছে সুতরাং এই যেহাদের সাথে যারা জড়িত এদেরকে কি করে দো মাদার সাথে বের করে দাও এদেরকে তোমার পরিবার থেকে বের করে দাও এদেরকে সমাজ থেকে বের করে দো এদেরকে মসজিদ থেকে বের করে দো এদেরকে বিভিন্ন যখন করতে চাই এডি ওখানে চলে যাক আমার এখানে কি করো না থাকুক দেখেন ওই কাফেরদের কথার সাথে এদের কথার সাথে কত মানে কি হয়ে যাইতেছে মিল হয়ে যাচ্ছে থাকতে চায় এদেরকে তোমাদের দেশ থেকে কি করে দো বাইরে কি বলে আমরা মুজাহিদ কমিটি আমরা মুজাহিদ আমরা এই সেই বলে আবার যারা জেহাদের কাজের সাথে জড়িত এদেরকে কিও করে দিতে চায় বের করেও দিতে চায় তো এখানে দেখেন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 এরাই তাদের দৃষ্টিতে কি হবে এই ঘৃণার পাত্র হবে বহিষ্কারের উপযোগী হবে ইব্রাহিম আলি ইসালাম এর ব্যাপারে দেখেন আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম তার কমকে কি বললেন شطان الرجم وَ இْه مذ قَا ل قَوْه බُදුু اللهَّ َّقُ ذ لكُم خَيكُم இك ُم تلَمون இَّما ت බُදුুනَم ذِ اللهه ْث ن تَخْلُقُ نك இََّّ නَතා බُදුু নাم দ نِلهه يَم لك কম رق فَবَতাهُ আدَ الللهَّ बद दिए तुम्हरा तो शुद्ध मूर्ति पूजा करतेसो और मिसा मिसी आल्लर नामे रटाईतेसो आल्लाह के बद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 ইব্রাহিম আলাহ ইসলামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আগুনে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন তারা ইব্রাহিম ইসলাম তো আর তাদেরকে আগুনে নিক্ষেপ করে নেই ইব্রাহিম আল ইসলাম তো তাদের কাউকে হত্যা করে নেই না করেছে তারপরও তাকে হত্যা করার জন্য তারা কি করল। সিদ্ধান্ত নিল তাকে আগুনে কি করল নিক্ষেপ করল।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 আল্লা রবেন এখন তো বলছেন যে ইমানদারদের জন্য এখানে অনেকগুলো নিদর্শন আছে একটা নিদর্শন তো এটা পাইলাম যে কাফেররা মুসলমানদের হত্যা করবে আগুন দিয়া জ্বালায় দিবে শুধু তাদের আকিদার প্রকাশের কারণে কিসের কারণে আকিদার প্রকাশের কারণে এবং কুফুরির অসারতা প্রকাশ করলেই কাফেরদের পক্ষ থেকে প্রতিক্রিয়া কি করবে আসবে ই একটা নিদর্শন ইবাহিম আলহ ইসলামের ঘটনা আমরা জানি যে আগুন থেকে যে রক্ষা করেছেন আসলে ইব্রাহিম আলহ ইসলামকে কাফের আগুনে ফেলতে সক্ষম হইছে না হয় নাই আগুনে ফেলতে কি হয়েছে সক্ষম হইছে পরে আল্লাহ রব আলিন আগুন কে নির্দেশ দিয়েছেন যে কুনি বারদ ওয়াসালা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও কিন্তু কাফেরদের কুপানলে পরে দগ্ধ নি কিন্তু আল্লাহ রব আলমিন জলা থেকে কি করছেন বাঁচাই দিছেন বাহ্যিক ইব্রাহিম আলহ ইসলাম আগুনে কি করছেন পড়ছেন কিন্তু আগুনের প্রতিক্রিয়া থেকে আগুনের শাস্তি থেকে কষ্ট থেকে তিনি কি করছেন তারা দেখবে ইব্রাহিম কি পেরে রয়েছে আর ইব্রাহিম কি পাইতেছেন আল্লাহ ইব্রাহিম আল ইসলামের ওই ঘটনা আগুনে পড়ার ঘটনা উল্লেখ করে আয়াতের মধ্যে কি বলেছেন ওয়াকি কান মোহসিন আমি সৎ এভাবেই কি দেই বদলা দিই অর্থাৎ ইব্রাহিম আল ইসলাম যেমন বাহ্যিকভাবে কষ্টের মধ্যে পড়েছেন কিন্তু বাস্তবে কষ্টের মধ্যে কি করে নাই পরে নাই ইব্রাহিমের পরেও যারা আল্লাহর দিনের জন্য তারা কষ্টের কি করবে না পাবে ওই প্রকৃত কষ্ট থেকে আল্লাহ তাদেরকে বাঁচাই দিবেন এটা আল্লাহ তালার মানে সন্ন্যাত আল্লাহ তালার নিয়ম এই নিয়মের কিনে পরিবর্তন নেই আর বাস্তব দেখেন বর্তমানে যাদেরকে এইভাবে গালমন্দ করা হইতেছে বোমা মাছ বলা হইতেছে এদেরকে যত গালমন্দ করা তিরস্কার করা হোক কাফির পক্ষ থেকে যত বিপদাবদ এদের উপর দিন দিন এদের সংখ্যা বাড়তেছে না কমতেছে দিন দিন সংখ্যা বাড়তেছে না কমতেছে এর দ্বারা বোঝা যায় এটা ইমানের প্রকাশ হচ্ছে ইমানই আগে বাড়তেছে ইমানের প্রভাবই এটা যে এটাকে বাহ্যিক এই সমস্ত জিনিসগুলি দিয়ে কি করা যায় না কাফেরদের এই ড্রোন হামলার মধ্যে কাফের দের এই মিজাইল নিক্ষেপের মধ্যে কাফের এই গোলা ছোলার মধ্যে তাদের এই রিমান্ডের মধ্যে তাদের এই জেলের ভিতরে তারা এই প্রশান্তিটা কি করে পায় আর বাস্তবে অনেক অনেক এমন জেলে বন্দি তাদের এমন এমন স্বপ্ন দেখে তারা সান্তনা দিতে থাকে তো রসুল সান্তনার সামনে দুনিয়ার পুরা শাস্তিগুলি কোন আসলে এদের কোন ওজন আছে মূল্য আছে আল্লা রবুল্লাহামিন এইভাবে মুসলমানদেরকে প্রশান্তিময় আসীতলা তার মধ্যে কি করতেছেন রাখতেছেন দেখেন সালেহ আল ইসলাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেন ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা খাহুম সালিহান আনি ইবাদুল্লাহ ফাইদা হুম ফারিقان ইখতাসিমুন ক্বালা ইয়া কওমি limataस्ताজিলুনা বিলসাইয়তি ক্বাবলা আলহাসানাতা আওলা লাস্তাগফিরুনা আল্লাহাল আ'লাকুম তুরহামুন ক্বালুত আপনাকে আর আপনার সাথে যারা আছে এদেরকে আমরা কুফা মনে করতেছি এদেরকে অলক্ষী মনে করতেছি এদেরকে আমরা অশুভন মনে করতেছি যত খারাবি আছে এদের কারণেই কি হইতেছে যত বিশৃঙ্খলা আছে এদের কারণেই হচ্ছে আমরা মনে করতেছি কারণ আমাদের সমাজের মাধ্যমে আমরা সবাই ছিলাম আপনারা আয়সে একমতাদর্শ প্রচার শুরু করে দিচ্ছেন এখন কিছু হইলো কিছু হইলো কি কাফের বায়ে বাই বাপে ছেলে মা সন্তান কি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে যত বিশৃঙ্খলার সৃষ্টিকারী আপনি আর আপনার সাথে লোকগুলি ইত্তাই ইয়ার না বিকা ও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 এই অশুভ পরিণতি এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বল্লা কৌমু তুফতানুন বরং তোমরা কিসের মধ্যে পড়ে আসো ফিতনাই পড়ে আস এরপরে তারা কি করলো না শহরের মধ্যে নয়টা বড় সন্ধ্যা ছিল এরা শুধু অপকর্মই করত কোন ভালো কাম তারা কি না করত না এইগুলি নিজেরা নিজেরা তারা পরস্পরের শপথ করল। যে আমরা গুফনে গিয়া সালে এবং তারপরে এই কর্মকাণ্ড গুলি এখন চলতেছে না যে ডিবি আইসা ধরে এই ধরে সেই ধরে ধরে না গুম করে রেবে গুম করে নেয় মুখে করে এই গুলি আসলে ওই সময় থেকেই চলতেছে এই সন্ডা গুলি বড় সন্ডাগুলি যেগুলি ভালো কাম কোন করত। এইগুলি ইসলাম রে শেষ শেষকরণের জন্য কি করছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তাকা আসামো পরস্পরের কি হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা রাত্রে গিয়ে গুফনে কি করে এলামো মেরে এলামো এরপরে তার বংশধর যারা আছে তার অভিভাবক যারা আছে দিনের বেলা পক্ষে তো আমাদের উপর গুলি হয়েছিল এর ফের লাগে আমরা নিজেরা গুলি করে কি করছি এই যে একটা ঘটনা বানায় না আসলে কাফেররা একে অপরের মানসিক কি মানসিক ভাই আর মানসিকতার দিক দিয়ে যেমন কিছুটা কি করছে বানাইছে এখনো ঘটনা বানাইলছে যে আমরা দিনের বেলা বলবো যে আমরা কি করছি না আমরা দেখি নাই আর আমরা সত্য কথা কইতেছি অনালদিকে আমরা কি কীতেছি সত্য কথা মানে এরপরও সত্যবাদী তাহলে কি আছে আবার আগ্রহ আছে তো এখনো তা হেদের সত্যবাদী তাহলে কি আছে আগ্রহ এই জন্য ঘটনা বানা যাই হোক ংিমা ইত যে হে মোসা আপনি আমাদের কাছে আসার আগেও আমরা কষ্ট পাইছি আপনার আমাদের পর আমাদের কি কষ্ট রয়েছে আল্লাপা কি করবেন দেখবেন এই যে বিপদ আসতে সেই বিপদটা আসলে এটা হলো ভূমিকা যে তোমার আল্লাহ তালা এটা দিয়া পরিষ্কার করিয়া পরে খলিফা কি করবেন বানাবেন বিপদ আসা এটা আসলে কি হকের উপর থাকার পরে বিপদ আসাটা এটা আসলে কি না বিপদ না এটা হচ্ছে পরবর্তী নিয়ামত একটা ভূমিকা। আর এইটারে মনে করে কাফেরদের পক্ষ থেকে কি মুসলমানদের খারাপ কামের ফল এটা এমন উল্টোই দিয়েছিল যে আপনার আসার ফলে তো আমাদের কি রইল বিপদই রইলো তো মুসাল্লাহাম বললেন যে না আল্লাহ তালা তোমাদেরকে অচির এই জমিনের মধ্যে কি দিবেন খেলাফত দিবেন এর ফলে তোমরা কি করবে এটা কি করবেন দেখবে সেটার মুকাদ্দিমা হইলো এটা আল্লা রে মানে মানে মানে না জান্ন জান মানে আপনার কি হইব না যারা মোটামুটি আদর্শের দিক দিয়ে ইসলামের কি আছে আপনি বলে দিন যে আল্লা পাকের প্রদত্ত হেদায়াতি হল হেদায়াত আপনার কাছে জ্ঞান আসার পরে আপনি যদি কাফেরদের। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোন বন্ধুও হবে না কোন সাহায্যকারীও হবে না কাফেরদেরকে বন্ধু বানায় কাফেরদেরকে কি সাহায্যকারী বানায়া আপনি বাঁচতে পারবেন না আল্লা পক্ষ থেকে কোনো সাহায্যকারী আর কি আল্লাহ আল্লাহাক জানাই দিচ্ছেন এটা ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তাদের ধর্ম কিনা করবেন অনুসরণ না করবেন তাহলে কাফেরদের। আক্রমণেতে রক্ষা পাওয়ার তাদের সন্তুষ্টি পাওয়ার সর্বশেষ ব্যবস্থা কি তাদের ধর্ম কি করে নেওয়া গ্রহণ করে নেওয়া আরো পরিষ্কার আল্লাহ বলেছেন তোমাদের সাথে যুদ্ধ চালাইয়া যাবে চিরদিন যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে কি করতে পারে ফিরাইতে পারে। কাফেররা মুসলমানদের উপর আক্রমণ চালায়া যাবে কি কারণে তাদের কারণে তাদেরকে থেকে ফেরানোর জন্য কি উদ্দেশ্যে তারা আক্রমণ চালাবে দিন থেকে কি জন্য ফিরানোর জন্য তা আল্লাহাক উদ্দেশ্য বলে দিয়েছেন কাফেরদের কাফেরদের আক্রমণের উদ্দেশ্য কি শুধু তোমার আক্রমণ বন্ধ করা না কারণে আমরা কি হইতেছি বিপদগ্রস্ত হইতেছি ব্যাপক ভাবে তাদেরকে আপনি বলে দিন আল্লাহ তালা তো বলছে কাফেররা ততক্ষণ পর্যন্ত আক্রমণ চালাইয়া যাবে যুদ্ধ যাবে যতক্ষণ দিন থেকে কি করবে ফিরায়া না তুমি থাকো স্বাভাবিক বলতেছ আসলে এই সমস্ত কথাগুলো বইলা কাফেরদের প্রতি আক্রমণকারীদেরকে অনুৎসাহিত করতেছে আক্রমণ করার থেকে উম্মত কে রাখতেছে উম্মত রে কি বানাইতেছে বলির পাঠা বানাইতেছে এরা যখন আক্রমণের প্রস্তুতি না নিবে আক্রমণের সত্যি তাদের হাতে না থাকবে তখন পাঠার মতো কি করে চড়তে দেয় চারণভূমিতে কিন্তু পরে সময় মতো যখন দরকার পড়ে কি করে এই সমস্ত যারা নাকি কথা বলতেছে এদেরকে কাফির মুশেখ যে কিছু সুযোগ সুবিধা দিতেছে আসলে কাফির রাজা নেই পাঠা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 যুদ্ধ যখন নাজে তখন এই যে কি দিচ্ছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তাদের এই সমস্ত আচরণ গুলির এখন জব দেয়া যুদ্ধ দিয়া তোমার দিন রক্ষা করতে হইলে কারণ তারা আক্রমণ কি করবে চালাই যাবে তোমার দিন যতক্ষণ তোমার মধ্যে আছে দিন রক্ষার জন্য তোমাকে আক্রমণ করতে হবে পক্ষ থেকে বনিয়া দমের সাথে শত্রুতা কি করছে নিয়েই আসছে কি বলছে ইব্রিস আর ইন আহামা ইল্লা কান্না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 সেই শত্রুতা বর্তমানে আছে না সেই শত্রুতা এটা কি হবে না কোনোদিন শেষ হবে না ইবলিসের মতাদর্শী লোক কেমন পর্যন্ত কি করবে থাকবে আর তাদের সাথে আল্লাহর প্রিয় শত্রুতা কি করবে এটা থাকবেই।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 তারপরে মাথার মধ্যে করাত রেখে দুই ভাগে ফেরে ফেলা হইতোয়া শুদ্ধা আংদিনে এরপরও এটা তাকে দিন থেকে কি করতে পারতো না ফিরাইতে পারত না চামড়ে চিড়ে ফেলা হইতো সুদ্ধি কাহ দিন এরপর সে দিন থেকে কি করতো না ফিরত না দিনটা এত মূল্যবান এর উপর টিকে থাকাটা এমন পরীক্ষার বিষয় এই ইসলাম এটা পরিপূর্ণতা লাভ করবে আল্লাহ এবং স্বাভাবিক প্রাকৃতিক যে বিষয়গুলি আছে অথবা নেকরে বকরির উপর না জানি আক্রমণ করে এই স্বাভাবিক ভয়গুলি কিন্তু ইসলামের কারণে দিনের কারণে কারোর উপর কোন কটকতা বলা হবে আক্রমণ করা হবে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 সম্পূর্ণ আসলে দিন না কি বলতো যে তোমাকে এই কষ্ট দেওয়া হতে থাকবে যতক্ষণ তুমি না মরবে অথবা মোহাম্মদ অস্বীকার না করবে মানে মৃত্যু পর্যন্ত মার শাস্তি কি হবে চলতে থাকবে যতক্ষণ মুহম্মদকে কি না করবা অস্বীকার না করবা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 হয়ে যায় আল্লাহ তালা এই ব্যবস্থা দিয়ে দিয়েছেন এখন এই কেতালকারী একটা দল কি আমার পর্যন্ত কি করবে একটা দল কি করবে এখন যারা না কি কি করতেছে জেহাদের বিরোধিতা করতেছে জেহাদ্দা কি জেহাদ্ডা বর্তমানে রসমের যুগে জেহাদ তেল তলোয়ার দিয়া এরপর রসলের যুগে যখন তয়েফ যুদ্ধের মধ্যে মিনজানি এর প্রযুক্তি হাতে আসলো কি ব্যবহার করছেন বিঞ্জানিক ব্যবহার করছেন তাহলে যুদ্ধাস্ত্রের মধ্যে যত উন্নতি করা যায় যত ধরনের কি করা যায় অগ্রসর হওয়া যায় এটা সুরিয়েতের নির্দেশ যে তোমরা কি করো উন্নতি করো তো বর্তমান যুগের যে অস্ত্রগুলি আছে তো এইগুলিও সুরিয়েতের কাম্য হলো যে মুসলমানরা এইগুলি কি কী করবে গ্রহণ করবে তো বোমা ফেলা ক্ষেমা ক্ষেপণাস্ত্র ক্ষেপ করা ড্রোন ব্যবহার করা এইগুলি বর্তমান যুগের কি যুদ্ধ অস্ত্র সুতরাং করবে এখন এই কারণে মুজাহিদদেরকে বোমাওয়াজ বলা জঙ্গিবাদী ইসলামের মূলকে কেটে দেওয়া জেহাদ স্বীকার করা তাই না জেহাদ হবে কি দিয়ে বর্তমান পৃথিবীতে শত্রুদের হাতে যে ধরনের অস্ত্র আছে সেই ধরনের অস্ত্রগুলি দিয়ে হবে না সেগুলি অস্ত্র ব্যবহার করা মুসলমানদের জন্য না যায় এখন এইগুলি গুলি দিয়েই তো জাহাজটা হবে সেখানে বলছেন কি করতে যে তোমাদেরটা কি হবে যোদ্দুর তোমরা পারো না কাফেরদের সমান অনুযায়ী তারা মুসলমানরা এই অস্ত্রগুলি কি করবে ব্যবহার করবে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 আরে নামাজ একটা বিষয় না এখন নামাজ কিন্তু তুমি করতে পারো না কোন নামাজ কি করতে পারো না সহ্য করতে পারো নামাজ মানো ঠিকই কিন্তু কোনো নামাজিরে কি করতে পারো না সহ্য করতে পারো না তার ব্যাপারে তোমার জিরো টলারেন্স যেখানে পাবো সেখানে ধরে কি করো শেষ করো তাহলে কি হলো নামাজ মানা হইলো ঠিক জেহাদ তুমি মানো যে ইসলামের জেহাদ আছে জেহাদ কি কেমন পর্যন্ত থাকবে কিন্তু পৃথিবীতে যত প্রকারের মুজাহিদ আছে কোনো প্রকারের মুজাহিদি তোমার কাছে কি না সমর্থন যোগ্য না কাউকেই তুমি হক বলে কি না শিকার করতেস না মানতে কার একটা কায়দা আছে এসতে আর জিনস এটা সমপর্যায়ের কেউ যদি এসতে নফি করে তাহলে সে জিনসির কি করল নফি করল এসতে গ্রাক মানে যত আফ্রাদ আছে সবগুলি কি করছে সে বাদ দিয়ে দিছে আরে মানুষ কোন জিনিস দেখাইতে পারবেন আপনি মানুষ দেখাইতে হইলে কি দেখাইতে হইব আবদুর রহমান দেখাইতে হইব অথবা বায়াজির দেখাইতে হইব ইয়াজির দেখাইতে হইবো একজন দেখাইতে তো দেখানার ইয়াজিদ দেখান দেখান আবু দেখান এমন কাউকে দেখাই থাকবো না আব্দুর রহমানের ভিতরে ভিতরে ইয়াজিদের ভিতরে এদের ভিতরে ঠিক যেহাদ একটা সৈয়তের বিধান এটা বাস্তবে কিছু মানুষ কি করবে পাওয়া যাবে তোমরা যে ঢালাও পাবে বোমা বিরুদ্ধে যে ইসলামের নামে যারা বোমা করে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 আসলে বিষয়টা হলো কি করন শাল্লা তালা দেখেন বলছেন তিলক ঘর আমি ওদের জন্য নির্ধারণ করবো যারা দুনিয়ার মধ্যে অধ্য চায় না আর ফাদ অশান্তি কি না চায় না আখেরাত হলো শুভ পরিণাম হলো মোত্তাকিদের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 এই লোকগুলির পরিণতি হয় কি দুনিয়ার মধ্যে যারা দিন না চায় রাজত্ব চায় শক্তি চায় ক্ষমতা চায় উদ্যত্ব চায় অহংকার চায় ওদের কাছে এরা দিন মাথা নতুন এটা তারা দিনদারি মনে করে আর কি আল্লাহ বলছেন আমি আখেরাতের রাজত্ব আখেরাতের সেই ঘর কারদেরকে দিব দুনিয়ার মধ্যে কি চায় না রাজত্ব চায় না একদল আছে দুনিয়ার মধ্যে দিন চায় না রাজত্ব চায়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 বুঝছেন না বিষয়টা এখন এরা এটারই বুঝুরগি বানাইছে আর দুনিয়ার মধ্যে যদি তুমি শক্তিশালী হইতে না চাও রাজত্ব যদি না চাও দুনিয়া পরিচালনা করতে যদি না চাও তাহলে কি করতে হবে পরিচালিত হইতে হবে এখন পরিচালিত হবে তুমি কার দ্বারা কাফের দ্বারা এই জন্য কাফের যারা মানে সত্যিকার দিন যারা পালন করবে ইভিনেটাই মিয়া রহম্লা এখানে এই জিনিসটাকে আরো স্পষ্ট করছেন যে এখানে দুইটা পথ এই দুটা পতীক গুমরাহির পথ একদল হইল যারা নাকি দিনের দিকে নিজেদেরকে কি করে সংযুক্ত করে যারা মানিনের সাথে নিজেদেরকে সংযুক্ত করে রাখে কিন্তু এর পূর্ণতা আনয়ন করে না যে শক্তি প্রয়োজন যে জেহাদের প্রয়োজন যে মাল খরচের প্রয়োজন সেগুলি কইরা। আরেক দল হইল সাবিউম আকবর আল রাজত্বের দিকে এই দুইটা রাস্তা হইল মাকদুব আলহিম লীনের প্রথম রাস্তাটা হইল দহ লীনের নাসারাদের অবস্থা যারা দিন চায় কিন্তু কি চায় না দুনিয়ার রাজত্ব চায় না আর দ্বিতীয় রাস্তাটা হইলো কাদের ইহুদিদের চায় কি রাস্তা ওয়াসাত রাস্তা উম্মে ওয়াসাত সেই ওয়াসাদাস্তাটা মধ্যবর্তী রাস্তাটা কোনটা সেটা হইল যে সিরাতে মুস্তাকিম সিরাতা রাস্তা। এই সাইড গ্রুপ হইল কি মোতাবস্তের দরজা গ্রুপের মধ্যে তারা কেও হয় শহীদও হয় তাহলে এরা এই রাস্তাটা হইলো যে দিনও চায় আবার দিনকে দিনের মধ্যে কেও করতে চায় প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর সূত্রদের অধীনে হইয়া দিন পালন করতে চায় বিষয়টা এমন না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 আমরা মুসলমানদের ভালই কি করতেছি দিকে তাকানোর কারণে সেই বিষয়টা আল্লাহা কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে যারা নাকি আমার জিকির থেকে মুখ ফিরে নিছে। আর দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই তারা আজ কি করে না চায় না আর তাদের এলেমের দৌড় এই দুনিয়া ওই লোকগুলির থেকে আপনি মুখ ফিরে আনেন এরা আলেমই দুনিয়ার সুযোগ সুবিধা বোঝোনা এরা দুনিয়ার সুযোগ সুবিধা ছাড়া আর কোন সুযোগ সুবিধার সুযোগ সুবিধা এই দুনিয়ার উপকারী তারা সারা আর কোনো জিনিস উপকারী দুনিয়ার ক্ষতি ছাড়া আর কোনো জিনিসের ক্ষতিকর মনে না এরা সুর টে ফো দে এই হিসেবে দুনিয়ার সুবিধা হবে যেভাবে এইভাবে ফটোয়াদে দুনিয়ার বিপদ হবে সেই ফটোয়ার থেকে তারা কি করে থাকে মানে তাদের দৃষ্টিতে আল্লাহর ভিকির এটা নেই কোরআন সন্ধ্যা নেই তাদের দৃষ্টিতে আছে কি দুনিয়ার স্বার্থ দুনিয়ার কষ্ট এই আলোকে যে সমস্ত লোকগুলি ফতোয়াদে আপনি এদের থেকে মুখ ফিরে এদের কথা ধরেন না আপনি কারণ শরীয়টা আসছে মাসলা হাতের জন্য মাফসাদাত থেকে বাঁচানোর জন্য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 বাড়িঘর আল্লাপাকারিঘর আত্মীয় স্বজন মা বাপুরা এইগুলি আসবে এইটাই বলছে এদেরকে দেখবেন যে মাফাস মাফ সাদার মাস্লাহার মাপকাঠি বানাইছে দুনিয়ার সুবিধা আর অসুবিধারে আল্লাপাক কুন্ডারে ক্ষতিকর কুন্ডা কে বলছে সেটা তাদের দৃষ্টিতে নাই দুনিয়াতে কুন্ডা সুবিধা জনক কুন্ডা দিয়া সমাজে মিল্ডা দিয়া কই ছিলাম হাত গোটায় রাখো জাকাত দোক ন যখন তাদের উপর কি করে দেওয়া হইলো যুদ্ধ ফরজ করে দেওয়া হইলো ইদা এক লোক মানুষদেরকে ভয় করা শুরু করে দিছে কাকা শিয়া কারে ভয় করার মতো আল্লাহ হুকুম দিলে করব আল্লাহ নিষেধ করলে কি না করবো আল্লাহ যে কারে বসাইছে মানুষ আমেরিকা যদি বলে যে হাত করো রাশিয়ার বিরুদ্ধে আর আমেরিকা যদি বলে যে না জেহাদ করোনা এখন রাশিয়ার বিরুদ্ধে যেহাদের দরকার না এখন আমার বিরুদ্ধে যেতে থাকা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 ইসলামের মুক্তির জন্য আল্লাহ শরীয়দের জন্য যুদ্ধ যদি করে এদের তারা অনুমোদন করে না এই জন্য এই যারা করে যে মুসলমানরা করে এদেরকে কি বলে সন্ত্রাসী বলে কাশ্মীর সেই ইতিহাস পরে কী কিন্তু একদলেতার জন্যই করে সেই তাগতি হুকুমতই তাদের তো তাদের আছে এখানে দেখেন তারা আল্লাহরে ভয় না করে মানে মানুষে মানুষেরা লিমা কাতাপনাল কেতাল তারা বলে যে হে আমাদের রব যুদ্ধ আমাদের উপর ফরজ করলেন কেন লাউলা খারা জালিনীবাহ কেন আরো কিছুদিন পরে যুদ্ধটা আমাদেরকে দিলেন না অল্প ওলা আখিরা তো খাই মানি আখেরা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম যে আল্লাহ ভয় করে কি করে চলে ওলা ফাতিলা তোমাদেরকে কিছু কোনোই জুলুম করা হবে না এখানে যুদ্ধের নির্দেশ কেন আপনি দিলেন এর জবাবে আল্লাপা কি বলে দিতে বলছেন। আপনি বলে দেন যে দুনিয়ার সুবিধা এটা অল্প মানে যুদ্ধ থেকে বাচ্চা থেকে অল্প কিছু সুবিধা তো কি করো পাও কিন্তু অল্প সুবিধা করে বেশি দিন কি করবো না টিকবো না এই যে গদি নিয়ে বৈশা আস এই যে সুফিগিরি দেওয়া এই বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন তৎপরতায় জড়িত তোর এ বেশি দিন কি করতো না থাকতো না শেষ হয়ে যায় বোগা যে ভয় করে সে আখেরা শ্রেষ্ঠত্ব না পাবে আসলে জেহাদের বিপরীতে মানে দুনিয়ার এই সুযোগ সুবিধার বিপরীত জাহাদের খেলা কিন্তু যারা নাকি আখেরাতের প্রতি তাদের কিনাই সেই পরিমাণ কেনার বিশ্বাস নাই এরা এই বিপদটাকে কি মনে করিয়া বিপদ মনে করিয়া মাফসাদা মনে করিয়া এটারে শরীয়ত বিরোধী মনে করে কি মনে করে আর এইভাবেই তারা ফটোয়া দিতে থাকে এই কারণটা কিন্তু এই আলোচনা থেকে কি হয়ে গেছে পাওয়া গেছে এবং কাফের রা মুসলমানদের উপর কেন আক্রমণ করে এই বিষয়টা কি হয়েছে পরিষ্কার কাফের রা মুসলমানদের উপর আক্রমণ করে কেন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 সার দিয়ে রাখে মুজাহিদদেরকে দমানোর জন্য এই সমস্ত লোকদেরকে সাময়িক সার দিয়ে রাখে এই সারটাকে তারা বড় সুযোগ মনে করিয়া বড় সুবিধা মনে করিয়া এটাকে তাদের দুনিয়ার উপভোগের বস্তু মনে করিয়া এটার দিকে তারা কি হয় হোম রিখাইয়া পড়ে আর এই সারটা পাওয়া বাধাগ্রস্ত হয় যেই মুজাহিদদের কারণে এই মুজাহিদদের বিরুদ্ধে এরা কিয়া যায় না যায় পরিণতিতে কাফেররা আর এরা কি হয়ে যায় একদলই হয়ে যায় আর ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে এই ভয়ে আর এরা নিজেরা মুজাহিদের বিরুদ্ধে করে কি গিরা কারণে কাফেরদের অনুগত ঠিকা কাফেরদেরকে খুশি রাখার জন্য নিজেদের সুবিধা যেন কিনা হয়ে যায় নষ্ট না হয়ে যায় এই কারণে তারা ইচ্ছা করে দেখ আর অন ইচ্ছা করে দেখ তাদের মধ্যে প্রভাব ফেলতেছে এই বস্তুটাই এই জিনিসটা আল্লাহ পাতা কথা সুহানুল্লাহেহে সুহানুল্লাহ